এই পরিবেশিত্রেম আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে মদিনার ইহুদিরা বদরযুদ্ধের পর মোদিনার ক্ষমতার কাঠামোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় যেমন মুশরিকরা মদিনা থেকে প্রায় বিলুপ্ত হয়ে যায় বদরের আগে যত লোক মুশ্রিক ছিল তারা প্রায় সবাই মুসলিম হয়ে যায় আর এদের মধ্যে অনেকেই মুসলিম হয়েছিল স্রেফ রাজনৈতিক সুবিধার আশায় অর্থাৎ এদের অন্তরে ইমান ছিল না তারা ইসলামকে ঘৃণা করত কিন্তু বাহ্যিকভাবে তারা দাবি করত তারা মুসলিম এরা হচ্ছে মুনাফিক বদরযুদ্ধের পর মুনাফিকদের সাথে আরও একটি দল মাথা চাড়া দিয়ে ওঠে তারা হল ইহুদি মোদিরার নবগঠিত ইসলামী রাষ্ট্রের জন্য ইহুদিরা একটা স্বতন্ত্র প্রতিপক্ষ ছিল ইহুদীদের সাথে মুসলিমদের এই বিরোধ জাতিগত বিদ্বেষ গঠিত কিছু নয় এই বিরোধ আরব বনাম ইহুদী বিরোধ নয় বরং এই বিরোধ বিশ্বাসের বিরোধ এই বিরোধ আদর্শিক দ্বন্দ্ব থেকে উৎসারিত বিরোধ মুসলিম উম্মার একটা বড় অংশ শুরুতে জাতিগতভাবে ইহুদি ছিল মুসলিমরা একটা বিশ্বাস ভিত্তিক জাতি আরব বাঙালি ভারতীয় আফ্রিকান বা ইউরোপিয়ান জাতি পরিচয় বা এথনেসিটি যাই হোক যে কেউই মুসলিম হতে পারে শুধু তাদের ইমানের কালিমায়ে বিশ্বাস এবং সে অনুসারে আমল করতে হবে কিন্তু ইহুদিদের ব্যাপারে এরকম নয় ইহুদি ধর্মের অনুসারী বা জুডাইজমের অনুসারী হতে হলে ইহুদি জাতিরও সদস্য অর্থাৎ জাতিগত ভাবে ইহুদি হতে হবে আগে এমনটা ছিল না একটা সময় ইহুদি ধর্ম ছিল একটা বিশ্বাসভিত্তিক ধর্ম ইহুদিদের জাতি না হয়েও একজন মানুষ ইহুদি ধর্মগ্রহণ করতে পারত কিন্তু এখন সেরকম নেই এখন তারা তাদের ধর্মকে নিজস্ব জাতিসত্তার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে তাই কেউ চাইলেই ইহুদি ধর্মগ্রহণ করতে পারে না বা ইহুদি হতে পারে না বরং তাকে জন্মগতভাবে ইহুদি জাতির হতে হবে ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন হবে তা কোরআন ও সুন্নাদারা নিয়ন্ত্রিত জাতিগত শ্রেষ্ঠত্বে বা এথনিক সুপিরিয়রিটি মুসলিমরা বিশ্বাস করে না বংশ গোত্র জাতি পরিচয় বা রক্তের কারণে কারো ওপর মিছে শ্রেষ্ঠত্বের বড়াই করা মুসলিমদের জন্য শোভনীয় নয় কেননা আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের শ্রেষ্ঠত্ব হল তার তা কোয়ায় ইহুদিদের ব্যাপারে যখন আমরা কথা বলবো, বারবার বার তিক্ত ইতিহাসের কথাই আলোচনায় উঠে আসবে তবে মনে রাখতে হবে আমরা যখন ইহুদিতে সমালোচনা করছি সেটা নিছক বিরুদ্ধচারিতা করার উদ্দেশ্য করছি না তারা যা করেছে তাদের অপকর্মের কারণেই মুসলিমদের সাথে তাদের শত্রুতা এখানে আরেকটি ব্যাপার আমাদের সবসময় মনে রাখতে হবে আর তা হলো কোনো ঐতিহাসিক বাস্তবতা নিয়ে কথা বলার সময় যা সত্য ঠিক তাই ব্যক্ত করা জরুরি তার প্রচলিত রাজনৈতিক আদর্শ বা ভাবধারা যাকে পলিটিক্যাল কারেক্টনেস বলা হয় তার সাথে সংগতিপূর্ণ হোক বা না হোক প্রচলিত রাজনৈতিক বিশ্বাস ও ব্যবস্থার সাথে নিজেদের খাপ খাওয়াতে গিয়ে করো আন ও সুন্নাকে প্রত্যাখ্যান বা পরিবর্তন করা যাবে না এই কথা বলার কারণ হলো বর্তমান বিশ্বে সামরিক ও অর্থনৈতিক শক্তিমত্তার বিচারে ইহুদিরা বেশ শক্তিশালী একটা অবস্থানে আছে আর এই কারণে তাদের বিরোধিতা করা সহজ নয় তাদের অপকর্মের ইতিহাস তুলে ধরতে গেলে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রীয় হেনস্থা এবং ইহুদি সমর্থিত মিডিয়ার সমালোচনার মুখে পড়তে হয় বিশেষ করে পশ্চিমা বিশ্বে এই সমস্যাটা প্রকট আমরা জানি মুসলিম ভূমি ফিলিস্তিনের মাটিতে তারা প্রায় সত্তর বছর ধরে অবৈধ দখলদার হয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান করছে আর মুসলিমদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ জেরুসালেমের আল আকসা মসজিদ দখল করে আছে আর এই কারণে স্বাভাবিকভাবেই মুসলিমরা ইহুদিদের বিরোধিতা করে ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করে কিন্তু ইসরায়েলি রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো প্রকার অবস্থান বরদাস্ত করতে চায় না এমনকি সে অমুসলিমদের ইসরায়েল বিরোধিতাকেও সহ্য করে না তাই যে সব মুসলিম ইসরায়েলের বিরুদ্ধে মৌখিক প্রতিবাদ সামরিক প্রতিরোধ বা রাজনৈতিক বিরোধিতা লিপ্ত সেসব মুসলিমদেরকে তারা নানাভাবে দমন করতে চায় এই কারণে পশ্চিমা দেশে ইসরায়েলি রাষ্ট্রের বিরোধিতা করা মুসলিমদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই কারণে অনেক মুসলিম যারা পশ্চিমা আদর্শে বিশ্বাসী কিংবা প্রভাবিত তারা ইতোমধ্যেই অবৈধ ইসরায়েলি রাষ্ট্রকে মেনে নেওয়ার জন্য তাদের দখলদারিত্বকে বৈধতা দেওয়ার জন্য মুসলিমদের মাঝে ক্যাম্পেইন করছে পরাজিত মানসিকতার এই মুসলিমরা ইসরায়েলের পরোক্ষ সমর্থক রূপে আবির্ভূত হয়েছে এই আশঙ্কা অমূলক নয় যে একটা সময় আসতে পারে যখন মুসলিম দেশগুলোতে বসে ইসরায়েলের বিরোধিতা করা অসম্ভব হয়ে যাবে এর কারণ হলো, ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর এতদিন ধরে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে ইসরায়েলের সম্পর্কের উন্নতি হয়েছে আর এর ফলাফল এই হতে পারে যে এই অবৈধ রাষ্ট্রকে মুসলিমদের জালিম শাসকরা স্বীকৃতি দেবে এবং তখন মুসলিম দেশে বসে ইসরায়েল বিরোধিতার পথ। সংকুচিত হয়ে আসবে প্রশ্ন হচ্ছে সিরাতের আলোচনায় আমরা কেন বর্তমান রাজনৈতিক ও পরিস্থিতি নিয়ে আলোচনা করছি এর কারণ হল আমরা একটু আগে যা উল্লেখ করেছি কোন ঐতিহাসিক বাস্তবতা নিয়ে কথা বলার সময় যা সত্য ঠিক তাই ব্যক্ত করা জরুরি তা প্রচলিত রাজনৈতিক আদর্শ বা ভাবধারার সাথে সংগতিপূর্ণ হোক বা না হোক কিন্তু এখন এর বিপরীতটা হচ্ছে অনেক মুসলিম ব্যক্তি এবং প্রতিষ্ঠান খোলাখুলিভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের কথা বলছে সিরাতে ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং অনেক কিছু গোপন করা হচ্ছে এর কারণ বর্তমান বিশ্বে ক্ষমতাধর ইহুদিদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা এবং অবস্থান নেয়া সহজ কাজ নয় কিন্তু মুসলিমদের মনে হবে। বর্তমান সময়ে ইহুদীদের ইতিহাস ও অপকর্ম নিয়ে আলোচনা করলে সেটা অনেকেরই পছন্দ হবে না তবে তার মানে এই না যে আমরা সত্য চেপে যাব ভবিষ্যতের নির্ধারণ করতে হলে বর্তমানকে বর্তমানকে বোঝা আর বুঝতে হলে অতীতের পাঠাতের বছর আগে হলেও বর্তমানের সাথে তা পুরোপুরি প্রাসঙ্গিক আর কিয়ামত পর্যন্ত নবীজ সিরাহ প্রাসঙ্গিক থাকবে ইনশাআল্লাহ কোরআন সুন্না ও সিরা থেকে আমরা শিক্ষা পাই কারা আমাদের শত্রু আর এই তালিকায় ইহুদীদের নাম একদম প্রথম দিকে চলে আসে কাজেই আজকে ইহুদিদের সাথে মুসলিমদের যে শত্রুতা এই শত্রুতার সূত্রপাত সেদিন যেদিন আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম মদিনায় পা ফেলেছিলেন মুসলিমদের প্রতি ইহুদিদের যে ঘৃণা সেটা এই কারণে যে মুসলিমরা নবী মোহাম্মদ সাল্লু আলিহাস্লামকে আল্লাহ রসুল হিসেবে মানে আর তারা তা প্রত্যাখ্যান করে আজকের পুরো পর্বটি ইহুদিদের সাথে মুসলিমদের দ্বন্দ্ব সংঘাত নিয়ে কেমন ছিল সেই দ্বন্দ্ব এই সংঘাতের কারণ কি কীভাবে ইহুদিরা মুসলিমদের শত্রু হয়ে ওঠে কেমন করে তারা নিজেদের ইসলাম বিদ্বেষ মোদিনায় উগলে দিতে থাকে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে ইহুদিদের কিছু ইতিহাস সম্পর্কে জানব এরপর মোদিনায় তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হবে ইহুদীদের সূত্রপাত হল বনে ইসরায়েল জাতি থেকে আল্লাহ তালা কোরআনে অসংখ্যবার বনে ইসরায়েলের নাম ও কাহিনী উল্লেখ করেছেন পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে জাতির কথা উল্লেখ করা হয়েছে তারা হল বন ইসরায়েল বন ইসরায়েল কারা আমরা ইব্রাহিম আলাহাল্লামের কাহিনী আলোচনা করেছি তার এক ছেলে ছিলেন ইসহাক আরেক ছেলে ইসমাইল তারা দুজনেই নবী ছিলেন ইসমাইল আলাইসাল্লাম মক্কায় স্থায়ী হয়েছিলেন আর সেখান থেকে মক্কায় জনবর্ষতি স্থাপন শুরু হয় যা আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইব্রাহিম আলাহামের আরেক ছেলে ইসহাক তার এক ছেলের নাম ছিল ইয়াকুব আলা ইসলাম এই ইয়াকুব বা ইংরেজিতে জেকব হলেন বনে ইসরায়েলের আদি পিতা ইয়াকুব আল ইসলাম ছিলেন একজন নবী আর তার ছিল বারো ছেলে এই বারো ছেলের একজন হলেন নবী ইউসুফ আলাইস্লাম যার কাহিনী কোরআনে বিস্তারিত এসেছে ইয়াকুব আলাহিসামের এই বারো ছেলের বংশ থেকে সূত্রপাত হয় ১২টি গোত্রের আর এই বারোটি গোত্র থেকেই হল বনে ইসরায়েল জাতির উদ্ভব ইয়াকুব আলাইস্লাম বড় হয়েছিলেন ফিলিস্তিনে আমরা ইউসুফ আল ইসলামের কাহিনী থেকে জানি তিনি মিশরের অর্থমন্ত্রী হয়েছিলেন আর তার শাসনামলে একটি বড় দুর্ভিক্ষ হয়েছিল এরপর তার ভাইরা তার কাছে সাহায্যের জন্য আসে এবং মিশরে স্থায়ী বসতি করে এভাবে বর ইসরায়েল জাতি মিশরের বাসিন্দা হয় কিন্তু কালক্রমে তারা তাদের পূর্বপুরুষ ইয়াকুবের দিন অর্থাৎ বিশুদ্ধ তাহিদ থেকে দূরে সরে আসে একসময় স্বৈরশাসক ফিরাউন মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং তাদের উপর শোষণ ও নিপীড়ন চালাতে থাকে সে বনি ইসরায়েলের জাতিটিকে দাসে পরিণত করে সে সময়টা ছিল বন ইসরায়েলের জন্য একটি লাঞ্ছনা আর অবমাননার যুগ তাদের এই অধপতিত অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ আল্লাহতালা তাদের মধ্য থেকে একজনকে রসুল হিসেবে প্রেরণ করলেন আর তিনি হলেন মূসা আলাহ ইসলাম মুসা আলাহিসাল্লামের সাহায্যকারী হিসেবে আল্লাহতালা তার ভাই হারুনকেও নবী হিসেবে প্রেরণ করলেন তাদের নেতৃত্বে বনে ইসরা দুঃশাসন থেকে মুক্তি লাভ করে এবং আল্লাহর ফির আউ তার সরকার ব্যবস্থা এবং তার সম্পূর্ণ সেনাবাহিনীর পতন ঘটে। যদিও মুসাইল ইসলামের নেতৃত্বে বনে ইসরায়েল জাতি স্বাধীনতা লাভ করে কিন্তু তাদের মন ও মনন তখনও ছিল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ বন ইসরায়েল ছিল এমন এক জাতি যাদের মধ্যে তাওহিদের বিশ্বাস ছিল কিন্তু মিশরে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক কৃষ্টি কালচার এবং রীতিনীতি তাদের মধ্যে এমনভাবে মিশে গিয়েছিল যে তারা তাদের আসল ধর্মের চেহারায় পাল্টে দিয়েছিল তারা লম্বা সময় ধরে ফিরাউনের হাতে শোষিত হয়ে আসছিল যে কারণে তাদের আত্মমর্যাদা হারিয়ে যায় দীর্ঘদিন ধরে অবমাননা আর লাঞ্ছনার শিকার হবার কারণে তারা ব্যক্তিত্বহীন জাতিতে পরিণত হয় তাদের মানসিকতা দাস সুলভ হয়ে যায় আর তারা তাওহিদের অনুসারী হয়েও জাহিলিয়ার থেকে মুক্ত হতে পারেনি তারা সামেরির বানানো স্বর্ণের বাছুর পূজায় লিপ্ত হয়েছিল তারা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিল তারা জান্নাতের খাবারের ওপর মিশরের সস্তা দামি খাবারকে প্রাধান্য দিয়েছিল তারা জিহাদে যেতে অস্বীকৃতি জানিয়েছিল মূসা আল্লাহলামকে ছোটখাটো বিষয়ে প্রশ্ন করে দাবি দাওয়া নানাভাবে বিরক্ত করেছিল আর এই কারণে মৌসা আল্লাহ ইসলামের সময় তারা বহিষ্ত্র জলুম থেকে মুক্ত স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু তারা জেরুসালেম বিজয় করার যোগ্যতা অর্জন করতে পারেনি তাদের হটকারিতার শাস্তি ৪০ বছর ধরে তারা মরুভূমিতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় পরবর্তীতে একসময় হারুন ও মুসালাম দুজনে মারা যান এরপর তাদের নেতৃত্ব দেন ইউসাইবেন নুন আলাহ ইসলাম তিনি ছিলেন মুসাল ইসলামের একজন সেবক তিনি বন ইসরায়েলের জেরুসালেম জয়ের নেতৃত্ব দেন প্রচন্ড শক্তিশালী একটি জাতিকে বনি ইসরায়েলিরা আল্লাহ রেঝায় পরাজিত করে এবং জেরুসালেমকে মুক্ত করে আর সে সময়টা ছিল বন ইসরায়েলীদের স্বর্ণযুগ তাদের শ্রেষ্ঠ সময় কোরআনে এরপরে বর্ণিত হয়েছে যে সৈনিক জালুতকে হত্যা করেছিলেন তিনি হচ্ছেন দাউদ আলহ ইসলাম দাউদ পর বন নেতৃত্ব দেন তার ছেলে সুলাইমান আলাইসালাম তারা দুজনে ছিলেন ন্যায়প্রাণ শাসক সুলাইমান আলাহ অবসানের পর বন ইসরায়েলীদের অবস্থা বেশ দুর্বল হতে থাকে তারা আল্লাহর দিন থেকে দূরে সরে যায় এবং অনেক দলে বিভক্ত হয়ে যায় অন্যান্য জাতির হামলায় তারা রাজ্যহারা হতে থাকে এইগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে অ্যাসিরিয়ান সেনাবাহিনীর আক্রমণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ব্যাবিলনিয়ান সেনাবাহিনীর আক্রমণ এবং খ্রিস্টবর্ষের প্রথম শতাব্দীতে রোমানদের আক্রমণ এভাবে বন ইসরায়েলিরা ক্রমেই দুর্বল হতে থাকে এ সময়টায় তারা তাদের আদিভূমি ফিলিস্তিন ও সিরিয়া ছেড়ে আরব এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে থাকে বরী ইসরায়েলকে সৎ পথে পরিচালনা করার জন্য তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা অনেক নবী পাঠিয়েছেন এই পরিক্রমায় সর্বশেষ যে পরিবারকে পাঠানো হয়েছিল সেই পরিবারটি হচ্ছে আলে ইমরান অর্থাৎ ইমরানের পরিবার ইমরানের মেয়ে ছিলেন মারিয়াম আলাহ আর তার ছেলে ছিলেন ইস আলাই ঈসা আলাইসলামের পর বন ইসাল্লাইয়ের জন্য আর কোনো নবীকে পাঠানো হয়নি ঈসা আলাহ ইসলামের পর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রাসুল হিসেবে পাঠানো হয়েছে ইমরান কোন নবী ছিলেন না তবে তিনি ও তার স্ত্রী দুজনেই ছিলেন আল্লাহ নেককার বান্দা তাদের ঘরে জন্ম হয়েছিল মারিয়ামের মারিয়াম হচ্ছেন সেই নারী যাকে আল্লাহ তালা সমস্ত নারীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর আমরা জানি মারিয়ামের সন্তান হচ্ছেন ইসা আলাহিসাল্লাম যার জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে তার কোন বাবা ছিল না অন্যদিকে ইমরানের স্ত্রীর বোনের স্বামী ছিলেন জাকারিয়া জাকারিয়ার ছেলে ছিলেন ইয়াহিয়া জাকারিয়া ও ইয়াহিয়া এই দুজন বাপ ছেলে দুইজনে ছিলেন নবুয়াদ প্রাপ্ত আল্লাতলা এই বরকতময় পরিবারকে পাঠিয়েছিলেন এমন এক সময়ে যখন বনে ইসরাইল প্রচণ্ডভাবে দুর্নীতিগ্রস্ত তারা ইতোমধ্যেই নিজেদের দিনকে নানাভাবে বদলে দিয়েছে নিজেদের নেতৃত্ব ও ক্ষমতা ধরে রাখার জন্য তাদের আলীমরা শাসক শ্রেণীর সাথে আতাত করে তাওরাতের আইনকে বদলে দেয় তারা আল্লাহর দেয়া হালাল বিধানকে নিজেদের স্বার্থে হারাম করত এবং হারামকে হালাল করত বাহ্যিকভাবে বন ইসরায়েলরা দিনের জন্য ব্যাপক পরাকাষ্টা দেখালেও তাদের অন্তরে ইমান বলে কিছু ছিল না এমন নয় যে তারা দিনকে সরাসরি প্রত্যাখ্যান করত বরং তারা দিনকে বিকৃত করেছিল নিজেদের স্বার্থে আবার একই সাথে তারা নিজেদের সঠিক ধর্মের অনুসারী বলে গর্ব করে বেড়াত তাদের এই পথবশ্রতা ও নীতিহীনতা থেকে রক্ষা করার জন্য সর্বশেষ প্রেরিত নবী হলেন ইসা ইসলাম কিন্তু তার আহ্বানে সাড়া দেয়া তো দূরে থাক উল্টো বড় ইসরায়েলীদের একটা বড় অংশ তাকে যারস সন্তান হিসেবে আখ্যা দিল তার নবুয়াদকে অস্বীকার করল এবং তার মা মারিয়ামকে ব্যবিচারের অপবাদ দিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোন নবীকে অস্বীকার করা হলো সর্বোচ্চ পর্যায়ের কুফর, বনে ইসরায়েল তাই করেছিল কিন্তু এই সর্বোচ্চ পর্যায়ের কুফর বা আমরা বলতে পারি একজন নবীকে অস্বীকার করার মতো জঘন্য পর্যায়ের কুফরে তারা হঠাৎ বা একদিনে মৃত্যু হয়নি বরং তাদের পথপ্রষ্টতার সূচনা বহু আগে ইতোপূর্বে প্রেরিত অনেক নবীদেরকে তারা কষ্ট দিয়েছে তাদের অবাধ্যতা করেছে তাদের সাথে ব্যাদবি করেছে এমন কি তাদেরকে হত্যাও করেছে ইসা আলাহ ইসলামকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু তারা সেটা করতে পারেনি তবুও তারা অহংকার আর দম্ভরে বলেছে যে তারা ইসা আলাহ ইসলামকে হত্যা করেছে কোন জাতির চরিত্র বোঝার জন্য তাদের কর্মকাণ্ড তাদের মূল উদ্দেশ্য বোঝার জন্য তাদের অতীত জানা জরুরি আর এই কারণেই আমরা ইহুদিদের অতীত সম্পর্কে আলোচনা করলাম ইহুদিরা হচ্ছে এমন এক জাতি যারা আল্লাহ দিনকে খুব হেলাফেলায় গ্রহণ করেছিল তারা নিজেদের সুবিধার জন্য দিনের বিধানকে বদলে ফেলতো। তারা পাপ কাজ করলে সেটাই অনুতপ্ত না হয়ে আলিমদের মাধ্যমে বৈধতা আদায় করে নিত তারা দিনের মূল লক্ষ্য ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়ে বিষয় নিয়ে বাড়াবাড়ি করত দিন শেষে তাদের বিশ্বাসের বিচ্যুতি এতটাই প্রকট হয়েছিল আর অন্তর এতটাই কলসিত হয়ে গিয়েছিল যে তারা তাদের নবীদেরকে হত্যা করতেও দ্বিধাবোধ করেনি আমরা যখন বন ইসরায়েলের এই ইতিহাস দেখি তখন আমরা আপনা আপনি বুঝতে পারি কেন তারা নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল যদিও বা তারা জানত আরবে একজন নবীর উদ্ভব ঘটবে তাদের মদিনায় বসবাস শুরু করার পেছনে একটা কারণ ছিল যে তারা ধারণা করছিল এই মদিনাতেই একজন নবী আসবেন একজন নবীর আগমনের ব্যাপারে তারা এতটাই দৃঢ় বিশ্বাসী ছিল যে খোদ তাদের প্রতিবেশি মসৃিকরাও বিশ্বাস করে ফেলে যে একজন নবী আসবেন অর্থাৎ তারা জানত নবী মুহাম্মদ সাল্লু আলিহাস্লাম আসবেন এবং তিনি যখন এসেছেন তাকে চিনতে তাদের এতটুকু ভুল হয়নি তারা ঠিকই বুঝতে পেরেছিল এই মুহাম্মদ হচ্ছেন সেই নবী যার কথা তাওরাতের তাদের ভবিষ্যৎবাণীতে আছে এর পরেও তারা জেনে শুনেই নবীজি মুহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামকে অস্বীকার করেছে তারা ঠিক যে কারণে ইসা আলাহ ইসলামকে অস্বীকার করেছিল ঠিক একই কারণে তারা মুহম্মদ সাল্লাহু আলহিউ আসাল্লামকে অস্বীকার করেছে আর সেটা হলো নিজেদের শ্রেষ্ঠত্ব দুনিয়ার কর্তৃত্ব আর সামাজিক স্ট্যাটাস বা মর্যাদা হারানোর ভয় ইহুদিরা খুব দাবি করত তারা হকের উপর আছে তারাই হলো একমাত্র হকপন্থী কিন্তু তারা কার্যত এই হককে স্বীকার করত না তারা তখনই হককে মেনে যখন তা তাদের পক্ষে আসত নিজেদের স্বার্থের কাজে এলেই তারা হকের অনুসরণ করত আর স্বার্থের বিপরীতে গেলে তারা বাতিলকে হক চালিয়ে দিত অর্থাৎ তাদের এই ধর্ম তাদের জন্য ঢালস্বরূপ তারা এখনো একই কাজ করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললেই সেটা হয়ে যায় অ্যান্টিসেমেটিক তাদের জুলুমবাজ ইসরায়েলি রাষ্ট্রের বৈধতার প্রমাণ হিসেবে তারা তাওরাতকে ব্যবহার করে তারা ধর্মকে ব্যবহার করত দুনিয়ার জন্য তাদের অন্তরে ধর্ম বলে কিছুই ছিল না তাদের অন্তর ছিল প্রচণ্ড কঠিন দুনিয়ার প্রতি তাদের লোভ ছিল প্রচণ্ড আল্লাহতালা এদের ব্যাপারে বলেছেন এরা মৃত্যু কামনা করে না এরা দুনিয়াকে প্রচণ্ড ভালোবাসে প্রশ্ন আসতে পারে তাহলে তারা কেন নবীজি সাল্লাহ আলহিমের আগমনের আশায় মোদিনায় এসেছিল ধর্মের প্রতি তাদের যদি কোনো আন্তরিকতা নাই থাকে তাহলে কেন তারা আশা করত যে একজন নবী আসবেন আর তাদের বিজয় করবেন এর কারণ হতে পারে হয়তো তাদের অন্তরে আন্তরিকতার ছিটে ফাটা অবশিষ্ট ছিল কিন্তু তাদের অন্তর এতটাই কলুষিত ছিল যে যখনই তারা দেখল নবী মোহাম্মদ সাল্লু আলহি আসালাম তাদের জাতি অর্থাৎ ইহুদি নন সত্য তাকে মেনে নিতে জানাল কারণ তারা আশা করছিল যে শেষ নবী একজন ইহুদি হবেন ইহুদিরা আরবদের ঘৃণা করত তাদের নিচু চোখে দেখত যখন তারা দেখল শেষ নবী একজন আরব তখন তারা তাদের অন্তরের জাতীয় অভিমান আর অহংকারের কারণে একজন আরব নবীর কর্তৃত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায় তাদের মধ্যে জাতিগত শ্রেষ্ঠত্ব নিয়ে এতটাই অহংকার ছিল যে ইসলাম গ্রহণ করলে তাদেরকে আর আরব মুসলিমদেরকে একই কাতারে বিচার করা হবে এটা তারা মানতে পারেনি আল্লা রসুল সাল্লু আলি আসলামের আগমনের আগে তারা মুশ্রিকদের এই বলে হুমকি দিত যে আমাদের একজন নবী আসবেন তার নেতৃত্বে আমরা তোমাদের কচু কাটা করব হতে পারে শ্রেফ রাজনৈতিক স্লোগান বা হুমকি হিসেবে একজন নবীর আগমনের কথা বলে মুর্শ্রিকদের ভয় দেখাত তাদের চাপের মুখে রাখত মোট কথা হল তাদের অন্তর ছিল অহংকার একগৈমী আর জাতিগত শ্রেষ্ঠত্বের মিথ্যবোধ এগুলোই তাদের ইসলাম গ্রহণ করতে দেয়নি আল্লাহ তাদের মনের অবস্থা ও চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে করে আনে অনেকগুলো আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন আমরা সেই আয়াতগুলো নিয়ে আলোচনা করব ইনশাল প্রথমেই যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মদিনা রাষ্ট্রে ইহুদিদের কর্মপন্থা ও কৌশল নিয়ে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম সম্পর্কে জানা আমাদের জন্য বিশেষভাবে জরুরি কেননা এমন কিছু প্রাচীন ও সুপ্রসিদ্ধ কৌশল আছে যেগুলো ইসলামের শত্রুরা মুসলিমদের বিরুদ্ধে সব সময় ব্যবহার করে আসছে যুগে যুগে সেই কৌশলের মোড়ক কেবল বদলায় বর্তমানে ইসলাম বিরোধী প্রজেক্টগুলোর উদ্দেশ্য কাজের ধরন এবং পন্থা সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে রসুল্লাহ সাল্লুসাল্লামের সিরাতে মোদিনায় ইহুদিদের ষড়যন্ত্রমূলক কার্যক্রমগুলো বুঝতে হবে আর তাই এই পর্বে আমরা ইহুদিদের কার্যক্রম নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা মোদিনা সনদ নিয়ে আলোচনা করেছি মোদিনা সনদ ছিল এবং ইহুদিদের মধ্যকার সম্পর্ক নির্ধারণকারী একটি সাংবিধানিক দলিল বা আইনি চুক্তিপত্র। চুক্তিপত্রাম ইহুদিদেরকে মোদিনার নাগরিক হিসেবেই গণ্য করতেন আর শুরু থেকে সেভাবেই তাদের সাথে আচরণ করে আসছিলেন তাদের বিরুদ্ধে তার কোন গোপন এজেন্ডা ছিল না তাদের ব্যাপারে কোন খারাপ ধারণা বা ঘৃণাও পোষণ করতেন না সত্যি বলতে আহলে কিতাব হিসাবে মুশ্রিকদের চাইতে তাদেরকে বরং আপন ভাবা হত যেহেতু তাদের পূর্বের কিতাবের জ্ঞান ছিল তাই কিছু কিছু ব্যাপারে মুসলিমরা তাদের অনুসরণ করত অথচ তারাই প্রসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের সাথে করা চুক্তি ভঙ্গ করে মদিনায় রসুল্লাহ সাল্লাহ আলহিউস্লাম পা ফেলার প্রথম দিন থেকেই ইহুদিরা অখুশি ছিল মদিনার দুই শীর্ষস্থানীয় নেতা হুয়াই এ আখতাব আর আবু ইয়াসির ইয়াস আখতাবের কথোপকথন থেকে তাদের মনের অবস্থা কেমন ছিল তা আমরা বুঝতে পারি এই কথোপকথনটি আমরা আগেও বর্ণনা করেছি ঘটনাটি আবার যাক করেছেন আলামের শ্রী সাফিয়া রদ আনহা। ঘটনাটি যখন ঘটে তখন ছিলেন তিনি ইহুদি এবং বয়সও ছিল কম তিনি যে বর্ণনা দিয়েছেন তা থেকে আমরা নবীজির আগমনে ইহুদিদের প্রতিক্রিয়া সম্পর্কে বেশ স্পষ্ট ধারণা পাই তিনি বলেন আমি ছিলাম আমার বাবা ও চাচার সবচেয়ে আদরের তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু যখন আল্লাহ রসুল সাল্লা আলহাম কোনো আমর এবং আউফের গ্রাম কুবায় এলেন আমার বাবা ও চাচা সকাল সকাল তাদের কাছে চলে গেলেন ফিরে এলেন সূর্যাস্তের সময় তারা ছিলেন ক্লান্ত পরিশ্রান্ত ঠিকমতো হাঁটতেও পারছিলেন না টলতে তলতে পারে ফিরলেন সব মতো সেদিনও আমি তাদের সাথে দেখা করতে ছুটে গেলাম কিন্তু আল্লাহি কেউ আমার দিকে ফিরেও তাকালেন না শুনতে পেলাম চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছেন আচ্ছা এই কি সেই রাসুল যার কথা আমাদের কিতাবে উল্লেখিত আছে বাবা বললেন আল্লাহর কসম তিনি সেই চাচা জানতে চাইলেন আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন তার বর্ণনা দেখে চরিত্র দেখে বাবা বললেন হ্যাঁ সেসব দেখেই তো বলছি চাচা জানতে চাইলেন আপনি তার সাথে কেমন সম্পর্ক বজায় রাখতে চান আমার বাবা বললেন আল্লাহর কসম যতদিন বেঁচে থাকব তার শত্রু হয়ে থাকব সাহিয়ার ওয়ানহার বাবা হুয়াইবেন আখতাবের কথা থেকে আমরা বুঝতে পারি যে ইহুদিরা খুব ভালো করে জানত যে মুহাম্মদ সাল্লু আলহিউসালামী হচ্ছেন আল্লাহ প্রিরিত রাসুল কিন্তু জেনে শুনেও তার অনুসারী না হয়ে সে শত্রু তার পথ বেছে নেয় এর কারণ আমরা আগেই উল্লেখ করেছি আর তা হল আরবদের প্রতি ইহুদিদের ঘৃণা প্রচণ্ড হিংসা আর তীব্র বিদ্বেষ তাদের মনের এই হিংসা থেকে জন্ম নেয় কুফরেই তাদের হিংসা তাদের বনকে এমনই অন্ধ করে দেয় যে তারা নবিজের নবুয়াদকেই অস্বীকার করে বসে ইহুদিরা প্রথম দিন থেকেই আল্লা রসুল ও ইসলামের বিরুদ্ধে কার্যত যুদ্ধ শুরু করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কোনো ময়দানে এ যুদ্ধ ছিল না সত্যি তবে যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড তারা করেছে সেটা এক প্রকার যুদ্ধই বটে মোদিনার পুরো সময়টা জুড়ে তারা যা করেছে তা হচ্ছে প্রতারণা মিথ্যাচার আর বিশ্বাসঘাতকতা কিন্তু তারা সরাসরি কোনো কিছুই প্রকাশ করত না কিন্তু ঠিকই তাদের কাজের মাধ্যমে অথবা উত্তেজনাকর কোন মুহূর্তে তাদের মনের হীন আকাঙ্ক্ষা ও বিদ্বেষ প্রকাশ পেয়ে যেত এক পর্যায়ে তারা মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয়ভাবে বিদ্রোহ করে বসে এবং মদিনার বিরুদ্ধে বহিরাগত শক্তিকে সহায়তা করে যে কারণে একে একে সবগুলো ইহুদি গোত্রকে মদিনা থেকে বের করে দেয়া হয় তাই ইহুদীদের তিনটি গোত্রের সাথে মুসলিমদের যে সংঘাত তার প্রকৃতি ও বাস্তবতা সঠিকভাবে বোঝার জন্য তাদের কার্যক্রমগুলো বোঝা খুব জরুরি এই কার্যক্রমগুলো যুদ্ধে ইহুদিরা কখনোই বেড়ে উঠবে না একটা সময় ছিল যখন মদিনায় আওয়স্ত ও খজরাজ গোত্রের মধ্যে কথায় কথায় যুদ্ধ লাগত আর এই যুদ্ধ থেকে ফায়দা নিত ইহুদিরা সে সময় আসাবিয়া বা গোত্রবাদের কারণে আওস গোত্রের কেউ খাজরাজি। আর খোত্র খরাজ হয়ে গেল একটা সত্তা তারা একে অপরে ভালোবাসত শুধু এই কারণে যে তারা সবাই মুসলিম ইঁদুরে দেখল আওস আর খাজরাজের মিলিত শক্তির সাথে ইহুদিরা কখনোই পেরে উঠবে না ইহুদিরা ভালো করে জানত এই ঐক্যের ভিত্তি ছিল ইসলামী ভ্রাতৃত্ববোধ আর তাই ইহুদিরা আউস ও খাজরাজের মধ্যে অতীতের যে বিভেদ ছিল সেটা বারবার মনে করিয়ে দিত উত্তেজক কথাবার্তা বলে তাদের মধ্যে জাহিলিয়াতি যুগের জাতীয়তাবাদী চেতনাকে জাগিয়ে দিত এভিনি সাকের বর্ণনা থেকে জানা যায় সাঈস এবেন এক পুরো ইহুদী ছিল সে ছিল এক ইসলাম বিদ্বেষী তার অন্তর জুড়ে ছিল কুফরি মুসলিমদের সে খুব বেশি ঘৃণা করত ইসলাম গ্রহণের আগে আওস ও খাজরাজ কোত্র পরস্পরকে ঘৃণা করত সে দেখল রসুল্লা সাল্ল আলি ওসলামের আবির্ভাবের পর গোত্র দুটি বন্ধু হয়ে গেছে তারা মিলেমিশে আছে এক সাথে এক মজলিসে বসে কথা বলছে এই দৃশ্য তার সহ্য হল না সে বলে উঠল এই জমিনে আজ আউস আর খাজরাজ এক হয়ে গেছে আল্লাহ নামে শপথ করে বলছি যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততদিন এই দেশে আমাদের কোনো জায়গা নেই আমরা ইহুদিরা এই মদিনায় ততদিনই টিকে থাকব যতদিন আরবরা বিভক্ত থাকবে আর যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততদিন আমাদের বিপদ সে আওস খাজরাজের জমায়েতে বসে থাকা এক ইহুদি যুবককে দেখে বলল যাও যাও আওয়াসের কাছে যাও স্মরণ করিয়ে দাও তাদের অতীতের জীবনের হানাহানি বোয়াস আর অন্য সব যুদ্ধের কাহিনী অতীতের চেতনা আর উস্কানিমূলক কবিতাগুলো আবৃত্তি করে খেপিয়ে তোল কবিতা ছিল সেই যুগের মিডিয়া মিডিয়া যেমন একটা ঘটনাকে রং মাখিয়ে প্রচার করে ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়ন করে তেমনি সে যুগেও কিছু কবি ছিল যারা একই ধরনের কাজ করত এক গোত্রের পক্ষে অন্য গোত্রে সম্মানহানি করে কবিতা লিখত যাই হোক সেই ইহুদি পুরো সাইস কথা অনুসারে তরুণ ইহুদি ছেলেটি সাফল্যের সাথেই কাজটি করল সে দুই দলের জাহালিয়াতে যুগের ঘটনাগুলো নিয়ে কথা বলা আরম্ভ করে ধীরে ধীরে অসন্তোষ দানা বাঁধতে থাকে তরুণও কবিতা আবৃত্তি চালিয়ে যেতে থাকে পরিবেশ ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে দুই দলের মধ্যে রীতিমতো ঝগড়া বেঁধে যায় সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ে একে অপরকে চ্যালেঞ্জ করে যুদ্ধের দিকে আহ্বান করতে থাকে এমন কি যুদ্ধ করার স্থানও ঠিক করে ফেলে যেই আউস আর খাজরাজের মধ্যে একটু আগেও শান্তিময় সম্পর্ক ছিল তাদের মধ্যেই যুদ্ধের দামামা বেজে ওঠে কিছু অপ্রীতিকর শব্দ কিছু জাহিলিয়াতে চেতনার বাণী এতটুকুই যথেষ্ট ছিল একটি সুন্দর পরিবেশকে নষ্ট করে অশান্ত আর অস্থিতিশীল করে তোলার জন্য আওস ও খাজরাজের মধ্যে যুদ্ধের কথা রসুল্লা সাল্ল আলিয়া কানে পৌঁছলে তিনি ছুটে এলেন মুসলিমদের উদ্দেশ্যে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি আবার সেই জাহিলিয়াতের জীবনে ফেলে আসা শত্রুতাকে ফিরে আনতে চাও অথচ আমি এখন তোমাদের মাঝে আছি আল্লাহ তোমাদেরকে ইমান আর ইসলামের দিকে হিদায়ত করেছেন তোমরা কি ভুলে গেছ আল্লাহর সেই অনুগ্রহের কথা যেই অনুগ্রহের কারণে আজ তোমরা জাহিলিয়াত ও কুফুরি থেকে মুক্তি পেয়েছ যে অনুগ্রহ তোমাদের অন্তরে শত্রুতার পরিবর্তে ভালোবাসা ও বন্ধুত্বের বীজবাপন করেছে রসুল্লাহ আলী আসালামের এই কথা শুনে তারা যেন বোধ ফিরে পেল সবকিছু ভুলে একে অপরের সাথে কোলাকুলি আরম্ভ করল একে অপরের কাছে ক্ষমা চাইতে লাগল অথচ কিছুক্ষণ আগেও তারা যুদ্ধে লড়তে প্রস্তুতি ছিল। আল্লাহরের ছায় ইহুদিদের চক্রান্ত সফল হলো না মুসলিমদের তাই শব্দচয়নের ব্যাপারে সতর্ক হওয়া উচিত কেননা শয়তান অসতর্ক কথাকে কেন্দ্র করে বিভেদ তৈরি করে আল্লাহ বলেন অপুল্যু পিন হে নবী আমার বান্দাদের বলে দিন তারা যেন কথা বলার সময় এমন সব কথা বলে যা উত্তম কেন না শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় আর শতান্ত মানুষের প্রকাশ্য দুশ্মন শায়েস এবং কাইস ও তার সাঙ্গ এই ষড়যন্ত্রের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কি বলেন উলিয় আহ লিটা বিলি মতন বিয় লিয় ললকিত বিলিম সুদ্দূনা সবিলমতুণ তুম শৃহদ ও মল্লাহু বেফি নামূ হে নবী আপনি বলুন হে আহলে কিতাবরা তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করো অথচ তোমরা যা কিছু করো আল্লাহ তালাই তার উপর সাক্ষী আপনি আরো বলুন হে আহলে কিতাবরা যারা ইমান এনেছে তোমরা কেন তাদেরকে আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছ এভাবেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী আল্লাহ তালা তোমাদের এই সব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই বেখবর নন তোমরা যারা ইমান এনেছ তোমরা যদি আগে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের কোনো একটি দলের কথা মেনে চলো তাহলে মনে রেখো ইমান আনার পরেও এরা তোমাদেরকে কাফির বানিয়ে দিবে নিরীহভাবে কেউ তাদের অনুসরণ করা শুরু করতে পারে কিন্তু এর চূড়ান্ত পরিণী কুফোর ইহুদিরা খুব ভালো করে জানত মোহাম্মদ সাল্লু আলী আসলাম হচ্ছেন সত্য নবী তাদের কিতাবেই রসুল্লাহ সাল্লু আলী আগমনের কথা লেখা আছে কিন্তু তবুও তারা মুসলিমদের হেংসা করে কারণ আল্লাহ ইহুদিদের কাছে রসল আলি প্রেরণ না করে আরতদের কাছে প্রেরণ করেছেন এটা তারা মানতে পারে না তাই তারা চায় মুসলিমরা কুফরি করুক তাদেরকে অনুসরণ করলে একটাই গন্তব্য কুফরি পেছনে ফেরার আর কোনো পথ নেই মুসলিমদের মধ্যে কুফরি ও অন্তর্কুন্দ সৃষ্টি করার ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানরা সিদ্ধহস্ত তারা তাদের এই কৌশল সম্পর্কে সাবধান করে দিয়ে মুসলিমদের বলেন وَاَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا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 منكم أمة يدعون إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ হৌন নিউল هُمُ الْمُفْلِحُونَ তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুঃশ্মন ছিলে অতপর আল্লাহ তালা তার দিনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্য অপরের মনে ভালোবাসা সঞ্চার করে দিলেন অতপর যুগ যুগান্তরের শত্রুতা ভুলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে অথচ তোমরা ছিল হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্তসীমায় অতপর সেখান থেকে আল্লাতালা তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন আল্লাহতালা এভাবেই তার নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে সত্য ও ন্যায়ের আদেশ দিবে আর অসত্য ও অন্যায় কাছ থেকে তাদের বিরত রাখবে সত্যিকার অর্থে এরাই হচ্ছে সাফল্যমণ্ডিত তোমরা কখনও তাদের মতো হয়ে যেও না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে চমৎকার নেতৃত্ব গুণটি এখানে লক্ষণীয় একজন ভালো নেতা তার অনুসারীদের নিয়ন্ত্রণ করতে পারেন তিনি তাদের মনের অবস্থা বোঝেন এবং তিনি জানেন কোন কথা কিভাবে বললে তারা সঠিকভাবে চিন্তাভাবনা করবে একটু আগেই ইহুদিদের কবিতায় তাদের অতীত জীবনের হানাহানির কথা শুনে উত্তেজিত হয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন শয়তানের একটি কৌশল হল সে হুটহাট মানুষকে রাগিয়ে বা উত্তেজিত করে ভুল কাজ করায় আল্লাহ সাল্লাহু আলিউস্লাম এসেই তাদেরকে আল্লাহর দয়া ও রহমতের কথা স্মরণ করিয়ে দিলেন এবং শান্ত করলেন নবীজিসু আলি আসলামের কথা স্তাহাবিত ওপর গভীর প্রভাব ছিল তার কথা শোনার সাথে সাথে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এবং কোলাকুলি করে নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নিলেন দ্বিতীয় পয়েন্ট দিন ইসলাম নিয়ে বিদ্রুপ ও ঠাট্টা তামাশা ইহুদিদের দ্বিতীয় একটি অপকর্মের কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আর সেটি হচ্ছে ধর্ম নিয়ে ঠাট্টা করা যাকে ব্লাসফেমি বলা হয় তারা রসুল নিয়ে মুসলিমদের নিয়ে এবং ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলত তারা নিজেদের ধর্ম নিয়ে অনেক গর্ব করত অথচ ধর্মের সাথে ছিল তাদের যোজন যোজন দূরত্ব এমনকি তারা স্বয়ং আল্লাহ তালার ব্যাপারেও অসম্মানজনক কথা বলত এমন একটি ঘটনা ঘটে আবু বকর রাজ আহু ও এক ইহুদি আলেম ফিনহাসের মাঝে একবার আবু বকর রাজেলা আনহু তাদের এক মজলিসে গেলেন সেখানে বেশ কিছু ইহুদি বসা সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হল তাদের আলিম ফিনহাস আবু বকর সিদ্দিক রাজে আনহু তাকে ইসলামের দাওয়াত দিলেন বললেন ফিনহাস আল্লাহকে ভয় করো ইসলাম গ্রহণ করো। আল্লাহর কসম তুমি ভালো করে জানো মোহাম্মদ সাল্লাস্লাম হচ্ছেন আল্লা প্রেরত রাসুল তিনি তোমাদের কাছে সত্য সহকারে আগমন করেছেন তার কথা তোমাদের কিতাব তাওড়াতেই উল্লেখ করা আছে উদ্ধত ফিনহাস তখন টিটকারে মেরে বলল শোনো তোমাদের রপ্ত গরীব আমরা হলাম ধনী যদি তোমাদের রব রপ্তনী হয়ে থাকে তাহলে তিনি তোমাদের দান খরাত করতে বলেন কেন এটাই প্রমাণ করে যে তিনি অভাবে আর আমরা ধনী আমাদেরকে তার প্রয়োজন এই কথা শুনে আবু বকর রাদ মেজাজ প্রচণ্ড খারাপ হল তিনি ফিনহাসের মুখে ঘুষি মেরে বসলেন ফিনহাসও কম যায় না সে দৌড়ে গিয়ে রসুল্লাহ আবু বকরের নামে নালিশ করে দিল। আবু বকরুল্লাহ আহ কাছে এই বিষয় কৈশিয় চাইলেন আবু বকরিল্লা আহ রসুল্লাহকে বললেন আল্লাহর এই দুঃশ্মন ভয়াবহ কথা বলেছে সে বলেছে আল্লাহ হচ্ছে গরিব আর তারা হল ধনী এই কথা শুনে আমি রাগের মাথায় তাকে ঘুষি মেরেছি কিন্তু ফিনহাস মুখের উপর সবকিছু অস্বীকার করল তখন আল্লাহ আজাল এই আয়াত নাজিল করলেন সনক بغير حق ونقول ذوقوا عذاب الحريق ذلك بما قدمت বিমা কদ্দম الله ليس بظلام للعبيد আল্লাতালা সেই ইহুদি লোকদের কথা ভালো করে শুনেছেন যখন তারা বিদ্রুপ করে বলেছিল হ্যাঁ আল্লা তালা অবশ্যই গরিব আর আমরা হচ্ছে ধনী তারা যা কিছু বলে তা আমি তাদের হিসাবের খাতায় লিখে রাখব আমি আরও লিখে রাখব অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও সেদিন আমি তাদের বলবো এবার এই জাহান নামের স্বাদ উপভোগ কর এই আজাব হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই যা তোমরা আগেই এখানে পাঠিয়েছো। আল্লাহ কখনও তার নিজ বান্ধাদের প্রতি অবিচারক নন সুরা আলী ইমরান আয়াত একশো এবং বিরাশি ইহুদিরা নিয়মিত মুসলিমদের সম্পর্কে আজে বাজে কথা বলতো। উপহাস করত আল্লা সম্পর্কে আরো বলেছেন কুমস নিনীন ও তু কিব মি পবলি কুম মিন্লীন আশঙ্কি কিন্তু পূনিকমি নাজ্মিল উমূ তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অবশ্যই তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে এ অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকে অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে কাজ একশো ছিয়াশি ইহুদিরা ছিল এমন একটি জাতি যারা নিজেদের ধর্ম নিয়ে অনেক গর্ব করত তারা দাবি করত তারাই একমাত্র সত্য ধর্মের অনুসারী আর বাকি সবাই ভ্রান্ত কিন্তু তাদের এই দাবি ছিল শুধু মুখের দাবি কারণ কাজকর্মে তারা নিজেদের ধর্ম অনুসরণ করত না যখন খুশি তারা নিজেদের ধর্মের আইন বদলে ফেলত অদ্ভুত এক অধ্যত্ত পেয়ে বসেছিল তাদের তারা এতটাই উদ্ধত ছিল যে খোদ আল্লাহ তালা সম্পর্কে অসম্মানজনক কথা বলতে তাদের পারত না যেমন তারা বলত আল্লাহর হাত বাধা আসলে তারা মদিনায় নবীজ সাল্লাহ আলহি আসাল্লামের দাওয়াতের সফলতা দেখে প্রচণ্ড হিংসাবোধ করত এই হিংসা তাদের কুফরিকে আরও বাড়িয়ে দিয়েছিল ইহুদিদের কাছ থেকে এমন আচরণ আমরা এখনো পাই গোটা বিশ্বের গ্লোবাল মিডিয়া শক্তির একটা বড় অংশ তাদের হাতে আর সে মিডিয়াকে কাজে লাগিয়ে তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে একটি প্রপাগান্ডাযুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসলামের প্রতি মানুষের মনকে বিষিয়ে তুলতে চাইছে তারা মুসলিমদের ব্যাপারে সংঘটিত জুলুমের ব্যাপারে মুখে কুলুপ এটে থাকবে কিন্তু মুসলিমদের কোনো ভুল পেলে সেটা নিয়ে বিশাল গল্প বানাবে আর তাদের নিজেদের অপকর্মের ব্যাপারে টু শব্দটিও করবে না কিন্তু মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে এসব প্রপাগান্ডা দেখে সাহস হারানো যাবে না কারণ আল্লাহ আমাদের বলছেন যদি মুসলিমরা ধৈর্যশীল আর তাকুয়াবান হয় তাহলে তাদের এসব মিথ্যাচার ইসলাম ও মুসলিমদের কোন ক্ষতি করতে পারবে না কারণ সত্য টিকে থাকে আর মিথ্যা বিলুপ্ত হয় সাথে যখন একজন মানুষ তার সম্মান মর্যাদা আর ক্ষমতা হারায় যখন সে নিজেকে দুর্বল মনে করতে থাকে যখন সে শত্রু নিয়ন্ত্রণাধীন থাকে তখন সে শত্রুর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করে না কিন্তু যখন সে দেখে তার শত্রু ন্যায় পর তখন সে শত্রুর বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয় অসৎসব পরিকল্পনা আঁকতে থাকে মদিনার ইহুদিরা ছিল ঠিক এমন চরিত্র অধিকারী আল্লাহু আলহামের আগমনে তারা মর্যাদা হারিয়েছে ক্ষমতা হারিয়েছে তাই তারা সরাসরি তার বিরুদ্ধাচারণ না করে কখনও কখনো বীরবির করে কখনো কখনও গজগজ করে কখনো কখনো গুনগুন করে তার ব্যাপারে মানহানিকর মন্তব্য করত একবার তারা রসুল্লাহ আলহামের কাছে এসে ফাজলামি করে বলল আবুল কাসিম আবুল কাসিম ছিল নবীজির কুনিয়া ইহুদিদের বলা এই কথাটি শুনতে আসসালাম ও আলেকার মতোই লাগে কিন্তু তারা আসলে সালামের লামকে বাদ দিয়ে সালামের বদলে বলল সাম যার অর্থ দাঁড়ায় তোমার মৃত্যু হোক আই আনহা এই কথা শুনে খুবই খেপে গেলেন আসসালাম আলাইকুম বানোরের দল শুকুরের দল এই বলে তিনি ইহুদিদের উদ্দেশ্যে অভিশাপ দিতে লাগলেন বললেন এভাবে বলুন আয়সা আল্লাহ ফাহাস এবং পছন্দ করেন না এর মানে হলো বাজে কথা এবং নোংরা কাজ আয়সা তখন বললেন ইয়া রসুল্লাহ আপনি কি শোনেননি ওরা আপনাকে কি বাজে কথা বলেছে নজি তখন বললেন তুমি কি দেখি আমি ওদের কি বলেছি আমি প্রত্যত্তরে বলেছি তোমাদের উপরেও অর্থাৎ তারা সাম বলে মৃত্যু কামনা করুক বা সালাম বলে শান্তি কামনা করুক তারা যাই বলুক আল্লাহ রসুল সাল্লু আলি আসলাম তাদের উপরেও ঠিক একই জিনিস চেয়েছেন কোন ধরনের বাজে ব্যবহার বা অপ্রীতিকর শব্দ তিনি ব্যবহার করেননি তখন আল্লাহ আজ্জা ওয়াজাল আয়াত নাজিল করলেন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 তুমি কি তাদের লক্ষ্য করো না যাদের আল্লাহ তালা ও তার রসুল সম্পর্কে গোপন কানাঘোষা করতে নিশ্চিত করা হয়েছিল কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা তাদের বারণ করা হয়েছিল তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের কাজ মাত্রাতিরিক্ত বাড়াড়ি ও রাসুলের নাফরমানির ব্যাপারে কানাগুসা করতে লাগল অথচ এরা যখন তোমার সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লাহ তালাও তোমাকে অভিবাদন জানান না তারা মনে মনে বলে আমরা যা বলি সেজন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন জাহান নামই তাদের উপযুক্ত শাস্তি যেখানে তারা প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই আবাস সুরা মুজাদিলা, আয়াত আট ইহুদিরা নিজেদের মধ্যে বলা বলি করত আচ্ছা আমরা যে এত আজেবাজে কথা বলি এই জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন তাহলে নিশ্চয়ই মোহাম্মদ আল্লা রসুল নন আল্লাহ বলছেন তাদের উপযুক্ত শাস্তি হল জাহান্নের আগুন চার নম্বর পয়েন্ট ইহুদিরা ছিল মোনাফিকদের আধ্যাত্মিক গুরু এই দুটো দলের একটাই লক্ষ্য ছিল ইসলামের পতন তাই তারা একযোগে কাজ করত মদিনার যারা মুনাফিক ছিল তারা ছিল আদতে মোশ্রিক তাদের সাথে বিশ্বাসের কোনো মিল ছিল একটি বিষয়ে আর তা হল ইসলাম বিদ্দেশ। যে বিষয়টি তাদের শত বছরের শত্রুতা ভুলিয়ে এক করেছিল তা হচ্ছে ইসলামের প্রতি তাদের ঘৃণা মদিনার এই দুই দলের ঐক্যজোটে ইহুদিরা ছিল পরিকল্পনাকারী আর মুনাফিকরা ছিল বাস্তবায়নকারী আল্লাহ তালা বলেন মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন একাকে শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ইমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করেছিলাম মাত্র সুরা বাকারা আয়াত চোদ্দ আন্নাসাফির তফসির অনুসারে এখানে শয়তান বলতে বোঝানো হচ্ছে ইহুদিদেরকে তাদের সাথেই মুনাফিকরা দেখা করত ইহুদি মুনাফিকদের এই মৃত্যু সম্পর্কে আল্লাহ তালা আরো বলেন যারা মোমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে সম্মান চায় অথচ যাবতীয় সম্মান আল্লাহর সুরা নিসা আত বেশিরভাগ মুফাসিদদের মতে এই কাফির বলতে পৌঁছানো হচ্ছে ইউদ্দের কথা আল্লাহ তালা আরো বলেন যাদের কাছে হৃদায়তের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও তারা তা থেকে মুখ ফিরে নেয় শয়তান এদের মন্দ কাজগুলো ভালো লেবাস দিয়ে শোভনীয় করে রাখে এবং তাদের জন্য নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে এটা এজন্যই হয়েছে যে মানুষের জন্য আল্লাহ আল্লাত যা কিছু নাজিল করেছেন তা তারা পছন্দ করে না এরা তাদের বলে আমরা ইমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মতোই গোপন অভিসন্দে সম্পর্কে খবর রাখেন সুরা মুহাম্মদ আয়াত পঁচিশ এবং ছাব্বিশ বেশিরভাগ আলিমদের মতে এই দুই আয়তের প্রথম আয়াতে যাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা মুখ ফিরিয়ে এরা হচ্ছে মোনাফিক আর দ্বিতীয় আয়াতে আল্লাহ যাদের ব্যাপারে বলছেন তারা আল্লাহ যা নাজিল করেছেন তা পছন্দ করে না এই কথা বলা হচ্ছে ইহুদিদের ব্যাপারে আর কিছু কিছু ব্যাপারে আমরা তোমাদের কথা মতো চলব এই কথাটি ইহুদিদের উদ্দেশ্যে মুনাফিকদের বলা কথা আর এই কারণেই বলা হয় ইহুদিরা ছিল মুনাফিকদের আধ্যাত্মিক গুরু আল্লাহ আজ জল বলছেন যে কাফির হবার জন্য ইহুদি হবার দরকার নেই বা তাদের সাথে পুরোপুরি একমত হবার দরকার নেই কিছু ব্যাপারে একমত হওয়াই কাফির হবার জন্য যথেষ্ট মুসলিমদের এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত ইহুদি কিংবা খ্রিস্টানদের ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান হওয়া জরুরি আল্লাহ আরো বলেন হু হুম না শরীদ ইন্দ হুম সু ইহু ঐ মুত সফদ সবি হি ফল হুম নাহী হে নোবে আপনি কি সে সম্প্রদায়ের অবস্থা কখনও লক্ষ্য করেননি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাতলা অভিশাদ দিয়েছেন এই সুযোগ সন্ধানী লোকেরা যেমন আপনাদের আপন নয় তেমনি তারাও ওদের আপন নয় এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা শপথ করে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য জাহান নামের কঠোর আজাব প্রস্তুত করে রেখেছেন তারা যে কাজ করছে তা সত্যি এক জঘন্য অপরাধের কাজ তারা তাদের মিথ্যা শপথগুলোকে নিজেদের স্বার্থরক্ষায় রক্ষায় ঢাল বানিয়ে নিত অতঃপর তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত অতএব তাদের জন্য রয়েছে এক লাঞ্ছনাদায়ক শাস্তি সুরা মোজাদিলা আয়াত চোদ্দ থেকে ষোল এই আয়াতের ব্যাপারে আল মাওয়ারিদি মন্তব্য করেন এই আয়তে বলা হচ্ছে মোনাফিকদের কথা যারা এমন কিছু লোককে নিজেদের বন্ধু বানিয়েছিল যাদের উপর রয়েছে আল্লাহর অভিশাপ আর এই অভিশপ্ত লোকেরা হচ্ছে ইহুদিরা পাঁচ নম্বর পয়েন্ট ইসলামী দাওয়াতের বিরোধিতা করা এবং ইসলাম গ্রহণের বৈরী পরিবেশ সৃষ্টি করা এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা যা হচ্ছে ঘটনা। সালাম ছিলেন একজন ইহুদি তবে আবদুল্লাহদের সাথে পার্থক্য ছিল তিনি ছিলেন একজন সৎ আলিম এবং তার মতো অল্পকজন শত সৎ ইহুদিদের মধ্যে অবশিষ্ট ছিল যখন নবীজি সাল্লু আলি হাসাল্লাম মদিনায় এলেন তখন স্বাভাবিকভাবেই আবদুল্লাহ ইবিন সালাম বেশ আগ্রহের সাথে তার সাথে দেখা করতে গেলেন কেননা তিনি আগে থেকে জানতেন যে মদিনায় একজন নবীর আগমন ঘটবে কিন্তু তিনি ছিলেন একজন বুদ্ধিমান আলিম তাই তিনি আগে পরক করে নিতে চাইলেন মক্কা থেকে আগত এই মুহাম্মদ নামের এই লোকটি আসলে সত্য নবী কিনা আবদুল্লাহজিকে কিছু প্রশ্ন করেছিলেন যার উত্তর শুধুমাত্র একজন নবীর পক্ষেই দেওয়া সম্ভব ছিল নবীজী যখন সঠিক সঠিক উত্তরগুলো দিলেন তখন আবদুল্লাহ ইবিন সালাম বুঝতে পারলেন মোহাম্মদ সাল্লু আলি হাসালাম হচ্ছেন সত্যনবী আর তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন আবদুল্লা ইবিন সালামকে ইহুদিরা বেশ সম্মান করত কিন্তু যখন তারা জানল তিনি ইসলাম গ্রহণ করলেন সাথে সাথে তারা তাকে মিথ্যুক বিশ্বাসঘাতক বলে অভিহিত করল একটু আগেও যারা তাকে সম্মান করত সেই হয়ে গেল তাদের চোখে সবচেয়ে খারাপ লোক এমনটা করার কারণ হচ্ছে মানুষের কাছ থেকে সমালোচনার ভয়ে কেউ যেন ইসলাম গ্রহণ করতে সাহস না পায় তারা ইসলামের ব্যাপারে তাদের সমাজে একটা ট্যাপো সৃষ্টি করেছিল যে কেউ ইসলাম গ্রহণ করবে তাকেই তারা কার্যত একঘরে করে ফেলবে এর মাধ্যমে তারা ইসলাম গ্রহণ থেকে তাদের লোকদের বিরত রেখেছিল গুজব ছড়ানো এবং মুসলিমদের সমস্যা ও দুঃখ আনন্দ প্রকাশ করা ইহুদিরা মুসলিমদের কষ্ট দেয়া বা খোঁটা দেওয়ার কোনো সুযোগ হাত ছাড়া করত না আকাবার শপথে যে বারো জনকে নকিব বা দায়িত্বশীল হিসেবে নির্ধারণ করা হয়েছিল তাদের একজন ছিলেন আবু উমামা আসাদ এবং জুরারাহ রাজিয়ালহ তিনি যখন মৃত্যুসজ্জায় তখন নবীজি সাল্লু আলহিম তার সাথে দেখা করলেন তার অসুস্থতা দেখে চিকিৎসা স্বরূপ একটি পন্থা বলে দিলেন যেটি আমলে করা হতো। একটি গরম লোহা দিয়ে শরীরে জখম হওয়া স্থানে ছেকা দেওয়া যার ফলে জীবাণু নষ্ট হয়ে যেত কিন্তু সে চিকিৎসায় আসাদ সুস্থ হলেন না তিনি মারা গেলেন এই নিয়ে ইহুদিরা ব্যাপক স্বর গোল তুলল বলল এ কেমন কথা মুহাম্মদ তার সঙ্গীর অসুস্থতা সুস্থতা দিতে পারল না একজন নবী হিসেবে মোহাম্মদ সাল্ল আলী আসলামের দায়িত্ব রিসালাতের বার্তা পৌঁছে দেওয়া মানুষের জীবন মৃত্যু তার হাতে ছিল না কিন্তু তবু ইহুদিরা এই বিষয়টি নিয়ে মুসলিমদের খোটা দিত এরকম আরও একটি ঘটনা আমরা আগে উল্লেখ করেছি যা ছিল হিজরতের শুরুর দিকে ঘটনা ইহুদিরা দাবি করল মুসলিমদের উপর তারা জাদু করেছে তাই মুসলিমদের কোন সন্তান হচ্ছে না তারা মুসলিমদেরকে মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করার উদ্দেশ্যেই এই গুজবটি ছড়ায় এটা সত্য যে বেশ কিছুদিন ধরে তখন মুসলিমদের ঘরে কোনো ছেলে বাচ্চা জন্ম নিচ্ছিল না যেটা ছিল তাদের জন্য একটা পরীক্ষা তবে কিছুদিন পরেই আজ এবং আসমার ঘরে আবদুল্লাহবেন জুবায়ের জন্ম নেন যাকে বলা হয় উলিদ ফিল ইসলাম অর্থাৎ ইসলামের প্রথম সন্তান এভাবে ইহুদিরা সবসময় মুসলিমদের হেনস্থা করতে চাইত মুসলিমদের কোন সমস্যা হলে ইহুদিরা তাদের খুশি চেপে রাখতে পারতো না মদিনার সনদ অনুসারে মুসলিমদের সাথে সুসম্পর্ক ও রসল উল্লাহর প্রতি ঝগড়া বিবাদতন্ত্র ও অপকর্ম ও ইহুদিদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বদযুদ্ধের পর তাদের কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যায় রসুল্লাহ সাল্লু আসলাম তখন বনু বলেন ইহুদিদের বলছি তোমরা সতর্ক হও নয়তো আল্লাহ কোরাইশদের মতো করে তোমাদের শাস্তি দিবেন। তোমরা ইসলাম গ্রহণ করো তোমরা ঠিকই জানতে পারবে যে আমি ওয়াহিপ্রাপ্ত একজন রসুল তোমরা তোমাদের কিতাবেই তার প্রমাণ পাবে এবং আল্লাহর সাথে তোমরা যে অঙ্গীকারে আবদ্ধ তাতেও এর প্রমাণ পাবে এর উত্তরে তারা বলল মুহাম্মদ তুমি কি মনে করো আমরা তোমাদের সাথে আছি ভ্রান্তির মধ্যে থেকে না যাদের তুমি হারিয়েছ তাদের যুদ্ধ সম্পর্কে তেমন জ্ঞান নেই তাই তুমি তাদের হারাতে পেরেছ আমাদের সাথে যুদ্ধ করতে আসলেই টের পাবে সত্যিকারের যোদ্ধা কাকে বলে এই প্রেক্ষিতে আল্লাহ আজাল বদরের কথা স্মরণ করিয়ে দিলেন উস্রাই অন্য উলি সেন যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফিরদের আপনি বলে দিন অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত ও পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়া করা হবে আর জাহান্নাম তা তো হচ্ছে নিকৃষ্ট অবস্থান সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু মজুদ ছিল যারা বদরের সম্মুখ সমরে একে অপরের অপরে সামনাসামনি হয়েছিল এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহ দিনের পথে আর অপর বাহিনীটা ছিল অবিশ্বাসী কাফিরদের এই সম্মুখ সময়ে তারা তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল আল্লাহতালা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন এসব ঘটনার মাঝে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য অনেক কিছু শেখার আছে সুরা আলী ইমরান আয়াত বারো এবং তেরো বদর যুদ্ধে সত্যের জয় হয়েছিল যে কোনো দূরদৃষ্টি সম্পন্ন মানুষের জন্য বদর একটি শিক্ষা মুসলিমরা যে সত্যের ওপর আছে বদর তার প্রমাণ এ যুদ্ধের সময় ইহুদিরা চোখের সামনে দেখতে পেয়েছিল কিভাবে আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয় অর্জন করেছে কিন্তু তবুও তারা শত্রুতায় অটল থাকল ইসলামের সত্যতা উপলব্ধির সুযোগ পেয়েও তারা কাজে লাগাল না আজকের পর্ব এখানে শেষ পরবর্তী পর্বে উহূতপূর্ববর্তী কিছু সামরিক অভিযান এবং ইহুদি গোত্র বন কায়নুকার সাথে যুদ্ধ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ ফেসবুক পেজ ডবসবুক ডট কমিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল raindropsmedia অথবা স্ল্যাশ চ্যানেল www.youtube.com মিডিয়া অর্গ 2015